এখানে কাজ করে প্রায় এক লক্ষেরও বেশি কর্মী যার মধ্যে প্রায় সত্তর হাজার নারী কর্মী এবং ৩০ হাজার পুরুষ কর্মী উনিশশো সালে প্রাক প্রতিষ্ঠা করে সার ফজলে হাসান আবেদ নাইট কমান্ডার বা কেসি এমজি হাসান আবেদের নামের শেষে লেখা হয় কেসি যার অর্থ হল নাইট কমান্ডার স্টার অফ দ্য অর্ডার অফ সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ বা কেসি ফাজলে হাসান আবে নামের শেষে লাগানো এই কেসিএমজি শব্দটির সার্থকতা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় নয়শো বছর আগের ইতিহাসে যখন ইসলামের বিরুদ্ধে ইউরোপিয়ান খ্রিস্ট সাম্রাজ্য প্রথম ক্রুসেট শুরু করেছিল পবিত্র জাজিরাতুল আরবের সীমানা পেরিয়ে ইসলামের পতাকা দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছিল ইউরোপের মাটিতে এক হাজার পঁচানব্বই সালে মুজাহিদ বাহিনী খ্রিস্টানদের শক্তিশালী দুর্গ কনস্ট্যান্টিনোপোলের সীমানায় এসে পৌঁছায় ख्रीटान सम्राट अलेक्सियसर अनुरोधे रोम कैथलिक पोप द्वित आरबान त्रिश हजारी मुजाहिद बाहर करूं है इसलमर बिुदे ख्रीस्टान ऐतिहासिक प्रथम क्रुसेड आजकल दिन फजले हसान आबेद मत प्रत्येक जुगे एम कि मीर्जाफर क्रुसेडर पक्षे क्यारा क्रुसेडर तलोर निजी कांथे तुले ख्रीटान बाहन रस्ता तैरि एम ही किस मुनाफिकर सहयोगित ख्रीटान क्रुसेडर बाहनी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 সালাহউদ্দিন আয়ুবি রহে মাহমুল্ল এবং তার পরবর্তী মুজাহিদ বাহিনী সেই সময় ক্রুসিডার নাইটরা মসজিদুল আকসা দখল করতে সক্ষম না হলেও বিশ সালে এসেডার ইংল্যান্ডা দখল করে নেয় ইসলামের বিরুদ্ধে ইউরোপীয় খ্রিস্ট পরিচালিত সেই ধারাবাহিক ক্রুসেড এখনও চলমান এবং আরও অনেক বেশি বিস্তৃত যা ন্যাটো বাহিনী আমিসম আফ্রিকান ইউনিয়ন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 কোরআন ও হাদিসের বিশুদ্ধ আইল ও ভৌগোলিক জাতীয়তাবাদের বিপরীতে বৃহত্তর উম্মাহ কেন্দ্রিক চেতনা জিহাদের এই মৌলিক উপাদানগুলোকে নসৎাত করে দিতে কুফার বুদ্ধিজীবীরা মুসলিমদের মধ্যে থেকে ফজলে হাসান আবিদের মতো কিছু ব্যক্তিকে নিযুক্ত করেছে যারা মুসলিম উম্মাহর এই জান্নাতি বৈশিষ্ট্যগুলো বদলে ফেলার চক্রান্তে লিপ্ত হয় ক্রুষিডারদের পক্ষ হয়ে বেসামরিক তথা সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে মুসলিম উম্মাহকে বদলে দিয়ে দের এজেন্ডা বাস্তবায়নে যারা অসামান্য অবদান রেখেছে ক্রুষিডার ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবিদ হলো তেমনই একজন কেসিএমজি বা নাইট কমান্ডার ক্রুসিডারদের সাথে ফজলে হাসান আবিদ এবং ব্রাকের পারস্পরিক সম্পর্ক অসংখ্য সম্মাননা ও উপাধিপ্রাপ্তি ইত্যাদি নিয়ে আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয় মুসলিম বিশ্বে বিশেষ করে বাংলাদেশে ব্রাক কিভাবে ধীরে ধীরে কুফারদের এজেন্ডা বাস্তবায়ন করেছে সামনে তা উপস্থাপন করাই আমাদের মূল উদ্দেশ্য যেন আমরা আমাদের শত্রু মিত্র চিহ্নিত করতে পারি ইংশা আল্লা ব্রাক এবং ব্রাকের সমমানা এনজিও গুলো সাধারণত আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ সহ বিভিন্ন ক্রুসডার দেশের সরকার ইহুদি ডনার চার্চ এবং বিভিন্ন বহুজাতিক কোম্পানির কাছ থেকে ফান্ড সংগ্রহ করে থাকে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যখন এসব প্রেসিডেন্ট জায়নিস্টে ইসলামের বিরুদ্ধে ঠিক তখন কেন তারা মুসলিম দেশগুলোতে দৃষ্টিতে দৃশ্যমান বিভিন্ন সেবামূলক খাতে দান করে কি এর রহস্য এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে ব্রাক বা ব্রাকের মতো এনজিও গুলো মুসলিম দেশগুলোতে কোন কোন বিষয় বা খাত নিয়ে কাজ করে যাচ্ছে এবং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 অন্যান্য অমুসলিম দেশের মানুষ জন্ম করবে এটাই স্বাভাবিক তাই জন্মনিয়ন্ত্রণের ক্যাম্পেইন তাদের উপর আহমরি কোনো প্রভাব ফেলে না এমন কি আইয়ামে জাহিলিয়াতের যুগেও আরবের মুশ্রিকরা কন্যাকে হত্যা করত ঠিক যেমনটি বর্তমান ভারতের মালাউন মুশরিকরা তাদের গর্ভজাত কন্যা সন্তানদেরকে গর্ভপাতের মাধ্যমে ব্যাপকভাবে হত্যা করছে অন্যদিকে অধিক সন্তানের জন্মদানে হাদিসে উৎসাহিত করার কারণে মুসলিমদের জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে মূলত মুসলিম দেশগুলোর দ্রুত জনসংখ্যা বৃত্তির হার কুফারদের মাথাবেতার সবচেয়ে বড় কারণ নাইট কমান্ডার ফজলে হাসান আবিদের মতো আরও একজন নাইট কমান্ডার হল হেনরি কিসেঞ্জার নাইট কমান্ডার বা কেসিএমজি মার্কিন প্রেসিডেন্টদের আজীবন উপদেষ্টা এই ইহুদি হেনরি কিসেঞ্জার ১৯৭৪ সালে একটি পলিসি তৈরি করে যার নাম ন্যাশনাল সিকিউরিটি স্টাডি মেমোরেন্ডাম টু এই পলিসিতে বলা হয় প্রাথমিকভাবে তেরোটি দেশের জনসংখ্যা বৃদ্ধি মার্কিন সাম্রাজ্যবাদের জন্য হুমকি স্বরূপ এই তেরোটি দেশের মধ্যে একটি দেশ হলো বাংলাদেশ সেই থেকে বাংলাদেশের জনসংখ্যা কমানোর জন্য মাস্টার প্ল্যান নাই আমেরিকা এবং ক্ষেত্রে তারা নিজেদেরকে আড়াল করে তৃতীয় পক্ষ বা নিউট্রাল ফেস তৈরি করে ব্রাকের মতো যে অসংখ্য এনজিও জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে তারা হলো এই নিউট্রাল ফেইস ১৯৭৪ সালে দুই দিনের সফরে বাংলাদেশে এসেছিল ইহুদি হেনরি কিসিন্জার সে সময়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 এটার ইমপ্যাক্ট হবে না দেশে দেশে ইমপ্যাক্ট কীভাবে হলো সারা বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমে গেল শিশু মৃত্যুর হার কমে গেলে মারা তখন এত বাচ্চা এত শিশুর জন্মদার থেকে বিরত থাকতেন ইয়ে বেড়ে গেল আমাদের জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির আরও বাড়তে লাগলো পিল ইঞ্জেক্টেবলস এগুলো डिमांड छत महिला एशमिक एक, एक बाचार ना तो साफल फजल हसान आबे स्वीकारोक्ति मत दस बचर व्यापी বাংলাদেশের পঁচাত্তর হাজার গ্রামের এক লাখ পরিবারে ব্রাক মাঠ পর্যায় জরিপ চালিয়ে দেখেছে যদি রোগাক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা যায় তাহলে মা বাবা দু একটি সন্তানেই সন্তুষ্ট হয়ে যায় এভাবে ধীরে ধীরে মুসলিমদের জনসংখ্যা কমতে থাকবে একইভাবে লক্ষ্য করুন বাল্যবিবাহের বিরুদ্ধেও এরা সোচ্চার ফলে ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে অনেক দেরি করে এই পদ্ধতিতেও সন্তান উৎপাদন কমে যাচ্ছে অন্যদিকে দেরিতে বিয়ে হওয়ার কারণে যুবক যুবতীরা জেনাবিবিচারে লিপ্ত হবে তৈরি হবে সামাজিক অস্থিরতা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে মুসলিমদের পারিবারিক বন্ধন এক অপ্রতিরোধ চেন রিয়াকশনের মতো একটার পর একটা খলা আপনা আপনি ঘটতে থাকবে মহিলাদের স্বাবলম্বী করার অজুহাতে সুদের ব্যাপক বিস্তার চাকরির মূল ঝুলিয়ে লাখ লাখো নারীর লাজ লজ্জা আর পর্দা ভুলিয়ে দেয়া এসব আলোচনা নাইবা করলাম মহিলাদেরকে ঘর বিমোহ করে চাকরিতে ব্যস্ত রাখার মাধ্যমে অধিক সন্তান জন্মদান থেকে বিরত রাখা এবং নিজের সন্তানদেরকে সহিত থেকে বঞ্চিত করার এ এক বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম ও দেশের সার্বিক তাগত গণতান্ত্রিক সরকার বৈশ্বিক গুফার শক্তি এবং আমাদের নিষ্ক্রিয়তাকে বুঝি করে ক্রিসিডারদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এই গোপন ক্রুষেড থেকে উমোহর পরিত্রাণী এখনো কি যে কোঠার সময় হয়নি